চতুর্থ অধ্যায় সুচৈতন্য মহাপ্রভুর নামকরণ বাল্যচরিত্র জয় জয় কমল নয়ন গৌরচন্দ্র জয় জয় তোমার প্রেমের ভক্ত বৃন্দ হেন শুভ দৃষ্টি প্রভু কর অমায় অহর্ণিস চিত্ত যেন ভজয়ে তোমায় হেন মতে প্রকাশ হইল গৌরচন্দ্র শচী গৃহে দিনে দিনে বারয়ে আনন্দ পুত্রের শ্রীমুখ দেখি ব্রাহ্মণী ব্রাহ্মণ আনন্দ সাগরে দোহে ভাসে অনুক্ষণ ভাইরে দেখিয়া বিশ্বরূপ ভগবান হাসিয়া করেন কলে আনন্দেরও ধাম যত আপ্তবর্গ আছে সর্বপরি করে অহর্ণিস থাকি বল কে আষ্ণু রক্ষা পরে কে দেবী রক্ষা পরে মন্ত্রপরি ঘর গৃহ চারিদিকে বেড়ে তাবত কান্দেন প্রভু হরি নাম শুনিলে রহেন ততক্ষণ পরম সংকেতেই সবে বুঝিলেন কান্দিলেই নাম সবে অয়েন সর্বলোকে আবরিয়া থাকে সর্বক্ষণ কৌতুক কর যে রসিক দেবগণ কোন দেব অলেখিতে গৃহেতে সন্ধ্যায় ছায়া দেখি সবে বলে এই চোর যায় নরসিংহ নরসিংহ কেহ করে ধনী অপরাজিতার স্তত্র কারো মুখে শুনি নানা মন্ত্রে কেহ দিক বন্ধ করে উঠিল পরম কলর অবশি ঘরে প্রভু দেখি গৃহের বাহিরে দেব যায় সবে বলে এই মতো আসে ও পলায় কেহ বলে ধর ধর ওই চোর যায় নৃসিংহ নৃসিংহ কেহ ডাক এ সদায় কোন ওঝা বলে আজি এড়াইলি ভালো না জানিস নৃসিংহের প্রতাপ বিশাল সেইখানে থাকি দেব হাসি অলক্ষিতে পরিপূর্ণ হইল মাসে মতে। বালক উত্থান পর্বে যত নারীগণ শচি সঙ্গে গঙ্গা স্নান করিলা গমন বাদ্যগীত গীত কোলা হলে করি গঙ্গা স্নান আগে গঙ্গা পুজি তবে গেলা ষষ্ঠী স্থান যথাবিধি পুজি সব দেবের চরণ আইলেন গৃহে পরিপূর্ণ নারীগণ হৈকলা কলা সিন্দুর গুয়া পান সবারে দিলেন আই করিয়া সম্মান বালকেরে আসিসিয়াম সর্বনারীগণ চলিলেন গৃহবন্দি আয়ের চরণ কেন মতে প্রভু আপন লীলায় কে তানে জানিতে পারে যদি না জানায় করাইতে চাহে প্রভু আপন কীর্তন এত দর্থে করে প্রভু সঘনের দন जत जत प्रबोध करय नारिगण प्रभु पुन पुन करी कर दी डाके सर्वे जने तबे प्रभु हाँसी चान श्रीचंद्र वदने जानिया प्रभुर चित्त सर्वजन मिली सदा बोलें हरिदिया करतल आनंदे कर हरि संकर्तन নামে পূর্ণ হইল সচির ভবন এই মতে প্রভু জগন্নাথ ঘরে গুপ্তভাবে গোপালের প্রায় কেলি করে যে সময়ে যখন না থাকে কেহ ঘরে যে কিছু থাকয়ে ঘরে সকল বিথারে বিথারিয়া সকল ফেলায় চারিভিতে সর্বঘর ভরে তৈল দুঃখ ঘোল ঘৃতে জননী আইসে হেন জানি আপনে শয়নে আছেন প্রভু করেন হরি হরি বলিয়া সান্ত্বনা করে মায় ঘরে দেখে দ্রব্য সব গড়া গড়ি যাই কে ফেলিল সর্বগৃহে ধান্য চালু মুদ ভান্ডের সহিত দেখে ভাঙা দ্বিদুগ্ধ সবে চারি মাসের বালক আছে ঘরে কে ফেলিল কেন কেহ বুঝিতে বলে দানব ছিল ঘরে রক্ষা লাগি শিশুরে নারিল লঙ্গিবারে শিশু লঙ্গিবারে না পাইয়া ক্রোধ মনে অপচয় করি পলাইলা নিজ স্থানে মিশ্র জগন্নাথ দেখি চিত্তে বড় ধন্দ দৈব হেন জানি কিছু না বলিল মন্দ দৈবে অপচয় দেখি দুইজনে চাহে বালকে দেখিয়া কোনো দুঃখ না হিরহে এই মতো প্রতিদিন করেন কৌতুক নামকরণের কাল হইল সম্মুখ নীলাম্বর চক্রবর্তী আদি বিদ্যমান সর্ববন্ধগণের হইল উপস্থান মিলিলা বিস্তরাশি প্রতিব্রতাগণ লক্ষী প্রায় দীপ্তা শবে সিন্দুর ভূষণ সবে করেন বিচার শ্রীগণ বলয় এক অন্য বলে আর ইহান অনেকে জ্যেষ্ঠ কন্যা পুত্র নাই সে জন্মে তার নাম সে নিমাই বলেন বিদ্যান সব করিয়া বিচার এক নাম যোগ্য হয় থইতে ইহার এ শিশু জন্মিলে মাত্র সর্বদেশে দেশে দুর্ভিক্ষ ঘুচিল বৃষ্টি পাইল কৃষকে জগৎ হইল সুস্থ ইহারও জনমে পূর্বে যেন পৃথিবী ধরিলারায়ণে অতএব ইহান শিবিম্বর নাম কুলদ্বীপ গোষ্ঠিতেও লিখিল ইহান নিমাই যে বলিলেন প্রতিব্রতাগণ সেই নাম দ্বিতীয় ডাকিবে সর্বজন সর্বশুভক্ষণ নামকরণ সময়ে গীতা ভাগবত বেদ ব্রাহ্মণ পরয় দেব নরগণে করয় একত্র মঙ্গল হরিধ্বনি শঙ্খ ঘণ্টা বাজয়ে সকল ধান্য পুঁথি খি কড়ি স্বর্ণ রজতাদি যত ধরিবার নিমিত্ত সব কৈলা উপনীত জগন্নাথ বলে শুনো বাপু বিশ্বম্বর যাহা চিত্তে লয় তাহা ধরহ সত্তর সকল ছাড়িয়া প্রভু শিশু চিন্দন ধরিয়া ধরিয়া না লিঙ্গন প্রতিব্রতা কণে জয় দেয় চারিভীত সবে বলন বড় হইবে পণ্ডিত কেউ শিশু বড় হইবে বৈষ্ণব অল্প সর্বশাস্ত্রের জানিবে অনুভব যেদিকে হাসিয়া প্রভু চানু বিস্বম্বর আনন্দে সিঞ্চিত হয় তার কলে বর যে কর কলে সেই এরিতে না জানে দেবের দুর্লভে কলে করে নারীগণে প্রভু যেই কান্দে সেই ক্ষণে নারীগণ হাতে তালি দিয়া করে হরি শুনিয়া নাচেন প্রভু কোলের উপরে বিশেষে সকল নারী হরি ধ্বনি করে নিরবধি সবার বদনে হরি নাম ছলে বলায়েন প্রভু হেন ইচ্ছা তান তান ইচ্ছাবিনা কোন কর্মসিদ্ধি নহে বেদে শাস্ত্রে ভাগবতে এই তত্ত্ব কহে এই মতে করাইয়া নিজ সংকীর্তন দিনে দিনে বাড়ে প্রভু শেষ চিন্দন জানু গতি চলে প্রভু পরম সুন্দর কটিতে কিঙ্কিনী বাজে অতি মনোহর পরম নির্ভয়ে সর্ব অঙ্গনে বিহরে কিবা অগ্নি সর্প যাহা দেখে তাই ধরে एक दिन एक सर्प बाड़ी बेड़ाए धरिलें सर्पे प्रभु बालकिलय कुंडलि करिया सर्प रही बेड़िया ठाकुर थकिल सुइया हाथे बैठे सब देखी हाय हाय सु प्रभु सर्पर पर गरूर गरूर बोली डाके सर्वजन পিতামাতা আদি ভয়ে কর এ ক্রন্দন চলিলা অনন্ত শুনি সবারও ক্রন্দন পুন ধরিবারে যান শীষ চিন্দন ধরিয়া সবে করিলেন কোলে চিরজীবী হও করি নারী গণ বলে কেহ রক্ষা বান্দে কেহ পরে স্বস্তিবাণী অঙ্গে কেহ দেয় বিষ্ণু পাদ দানি কেহ বলে বালকেল পুনর জন্ম হইল কেহ বলে জাতি সর্প তেই না লঙ্ঘিল হাসে প্রভু গৌরচন্দ্র সবারে চাহিয়া পুনঃ পুনঃ যায় সবে আনে ন ধরিয়া ভক্তি করি যে সব বেদগোপ্প শুনে সংসার ভুজঙ্গ তার না করে লঙ্ঘনে এই মতো দিনে দিনে শিশু চিনন্দন হাটিয়া করয়ে প্রভু অঙ্গনে ভ্রমণ জিনিয়া কন্দর্প কটি সর্বাঙ্গের রূপ চাঁদে গয়ে সাদ দেখিতে সে মুখ সুবলিত মস্তকে চাচর ভালকেশ কমল নয়ন যেন গোপালের বেশ আজ আনুলম্বিত অরুণ অধর সকল লক্ষণযুক্ত বক্ষ পরিসর সহজে অরুণ গৌরো দেহ মনোহর বিশেষে অঙ্গলিকর চরণ সুন্দর বালক স্বভাবে প্রভু জবে চলি যায় রক্ত পড়ে হেন দেখি মায়ের তা সায় দেখি সচি জগন্নাথ বড়ই বিস্মিত নির্ধন তথাপি দোহে মহানন্দিত কানাকানি করে দোহে নির্জনে বসিয়া কোন মহাপুরুষ বা জন্মিলা আশিয়া, কেন বুঝি সংসার দুঃখের হইল অন্ত জন্মিল আমার ঘরে এ হেন গুণ এমন শিশুর রীতি কভু নাহিদে শুনি নির আছে হাসে শুনি হরি ধ্বনি তাবৎ ক্রন্দন করে প্রবোধনা মানে বড় করি হরিধ্বনি যাবত না শুনে উষাকাল হইলে যত কো নারীগণ বালকে বেড়িয়া সবে করে সংকীর্তন হরি বলি নারীগণে দেয় করতালি নাচে গৌর সুন্দর বালক কৌতূহলী গড়া গরি যায় প্রভু ধুলায় ধূসর উঠি হাসে জননীর কলের উপর হেন অঙ্গ ভঙ্গি করি নাচে গৌরচন্দ্র দেখিয়া সবার হয় অতুল আনন্দ হেনমে শিশুভাবে হরি সংকীর্তন করা প্রভু নহি বুঝে কোনজন নিরবধি ধায় প্রভু কি ঘরে বাহিরে পরম চঞ্চল কেহ ধরিতে না পারে একেশ্বর বাড়ির বাহিরে প্রভু যায় খই কলা সন্দের যা দেখে তা চায় দেখিয়া প্রভুর রূপ পরম মোহন যে জন নাচী নেহ দেয় ততক্ষণ সবেই সন্দেশ কলা দেয় নভুরে পাইয়া সন্তোষে প্রভু আইসেন ঘরে যে সকল স্ত্রীগণে গায়েন হরি নাম, তাসবারে আনি সব করেন প্রদান বালকের বুদ্ধি দেখি হাসে সর্বজন हाथे ताली दियाने की मध्यान्हने की, की रि सीर बाड़ो बाहिर प्रभु जाए निकटे बसे जत बंधुवर्ग घरेदिन कौतुके आपने चूरी कर कारो घरे दुग्ध पिए कारो भात खाए हंडी भांगे जार घरेचु नहीं पाए যার ঘরে শিশু থাকে তাহারে কান্দায় কেহ দেখিলেই মাত্র উঠিয়া পলায় দৈব যোগে যদি কেহ পারে ধরিবারে তবে তার পায়ে ধরি করে পরিহারে এবারও ছাড়ো মোড়ে আর আর যদি চুরি কর দহায় তোমার দেখিয়া শিশুর বুদ্ধি সবেই বিষ্ণিত রুষ্ট নহে ছবে করেন নীড়িত নিজ পুত্র হইতেও সবে স্নেহ করে দর্শন মাত্র করে বৈকুণ্ঠের রায় স্থির নহে এক ঠাই একঠাই সদায় একদিন প্রভুরে দেখিয়া দুই চোরে যুক্তি করে কার শিশু বেড়ায় নগরে প্রভুর শ্রী দেখি দিব্য অলঙ্কার হরিবারে দুই চোরে চিনতে পরকার বাপ বাপ বলি এক চোরে লইল কোলে এতক্ষণ কোথা ছিলে আর চোর বলে ঝাট ঘরে আইসোবাব বলে দুই চোরে হাসিয়া বলেন প্রভু চলো যাই ঘরে আথে ব্যথে কোলে করি দুই চোর ধায় লোকে বলে যার শিশু সেই লই যায় অর্ভুদ অর্বুদ লোক কেবা কারে চিনে মহাতুষ্ট চোর অলংকার দর্শনে কেহ মনে ভাবে মুই নিমু বালা এই মতো দুই চোরে খায় মন কলা দুই চোর চলি যায় নিজ মর্মস্থানে স্কন্দের ওপরে হাসি যান ভগবানে एकजन प्रभुरे सन्देश देयने घरे मत भाण्डियागण चाहिया बेड़ाए केह आईस आईसो विश्वम्बर केहमाय करम व्याुल हईल सर्वजन জল বিনা যেন হয় মৎসের জীবন সবে সর্বভাবে লইলা গোবিন্দ শরণ প্রভু লয়া যায় চোর আপন ভবন বৈষ্ণবী মায়ায় চোর পথ নাহি চিনে জগন্নাথ ঘরে আইল নিজ ঘর জ্ঞানে চোর দেখে আইলাম নিজ মর্মস্থানে অলংকার হরিতে হইল সাবধানে চোর বলে নামবাপ আইলাংঘর প্রভু বলে হয় হয় নামাও সত্তর যেখানে সকল সকলগণে মিশ্র জগন্নাথ বিষাদ ভাবেন সবে মাথে দিয়াহ মায়ামুগ্ধ চোর ঠাকুরের সেই স্থানে স্কন্দ হইতে নামাইল নিজ ঘর জ্ঞানে নামিলেই মাত্র প্রভু গেলা পিত্রিকলে মহানন্দ করি সবে হরি হরি বলে সবার হইল অনির্বনীয় রঙ্গ, প্রাণাসি দেহের হইল যেন সঙ্গ আপনার ঘর নহে দেখে দুই চোরে কোথা আসি আছি কিছু চিনিতে না পারে গন্ডগোলে কেবা কারে অবধান করে চারিদিকে চাহি চোর লো ডরে পরমদ্ভুত দুই চোর মনে গনে চোর বলে ভেল কি বা দিল কোন জনে চণ্ডী রাখিলেনাজি বলে দুই চোরে সুস্থ হইয়া দুই চোর কোলাকুলি করে পরমার্থে দুই চোর মহাভাগ্যবান নারায়ণ যার স্কন্দে করিলা উত্থান এথা সর্বগণে মনে করেন বিচার কে আনিল দেহবস্ত্র শিরে বান্ধিতার কেহ বলে দেখিল লোক দুইজন শিশু থুই কোন দিকে করিল গমন আমি আনিয়াছি কোনো জন নাহি বলে অদ্ভুত দেখিয়া সবে পরিলেন সবে জিজ্ঞাসেন বাপ কহ তো নিমাই কে তোমারে আনিল পাইয়া কোন ঠাই তু বলে আমি গিয়াছিনু গঙ্গা তীরে পথ হারাইয়া আমি বেড়াই নগরে তবে দুই জনা মা কোলেতে করিয়া কোন পথে এইখানে আনিয়া। সবে বলে মিথ্যা কভু নহে শাস্ত্রবানী দৈব রাখে শিশু বৃদ্ধ অনাথ আপনি এই মত বিচার করেন সর্বজনী বিষ্ণু মায়া মহে কেও তত্ত্ব নাহি জানে এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠের রায় কে তারে জানিতে পারে যদি না জানায় বেদগোপ্প এসব খানো যে শুনে তার দৃঢ় হয় চৈতন্য চরণে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যেন বৃন্দাবন দশ তছু পদ যুগে জন ইতি চৈতন্য ভাগবত আদিখণ্ডে নামকরণ বালচরিত্র চোরাপর্বর্ণ নাম চতুর্থাধ্যায়ে